নবুবতের সপ্তম বছর আরব সমাজের দুই সম্মানিত ব্যক্তিত্ব হামজা এবিন আবদুল মুক্তালেব এবং অমর এব্দুল হতুমা ইসলাম গ্রহণ করে ফেলেন মক্কার কোরাইশদের জন্য এ ছিল এক বড় ধরনের ধাক্কা সমাজের এতটা প্রতিষ্ঠিত দুজন ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করে ফেলায় ইসলামের অবস্থান তখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গেল ইসলামের শত্রুরা সিদ্ধান্ত নিল মুহদ সাহ ও তার অনুসারীদের আরো কঠোর কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত সরাসরি রসুল সাল আলহিহিবুসাল্লামের কোন ক্ষতি করতে পারছিল না যতক্ষণ পর্যন্ত বানু হাসিম বংশীর নেতা আবু তলেব তার ভাতিজাকে আশ্রয় দিচ্ছিল তারা বারবার আবু তলেবকে প্রস্তাব দিয়েছিল রসৌলসাল আলিহ্লামকে তাদের কাছে সমর্পণ করে দেয়ার জন্য কিন্তু আবু তলেব যদিও তিনি তার প্রিয় ভাতিজার দিনের আহ্বানে সাড়া দেননি কিন্তু তিনি তাঁকে সবসময় তার আশ্রয় রেখেছিলেন অবশেষে ক্ষুব্ধ কোরাইশেরা সিদ্ধান্ত নিল এভাবে আর চলতে পারে না কোরাইশের প্রতিটি গোষ্ঠী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল গোটা বানু হাসিম বংশের প্রতিটি মানুষকে বয়কট করা হবে তাদের সাথে কোনো প্রকার লেনদেন হবে না কেউ তাদের কাছে কিছু বিক্রিও করবে না কেউ তাদের কাছ থেকে কিছু কিনবেও না এবং তাদের সাথে সব ধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করা হবে যতদিন পর্যন্ত না তারা রসুলসাল আলি সাল্লামকে তাদের কাছে সমর্পণ করতে রাজি হয় আবু পালেব ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তার প্রিয় ভাতিজাকে নিরাপদ রাখার ব্যাপারে অনর ছিলেন তিনি তার বংশের সব মানুষকে নিয়ে চলে গেলেন মক্কার বাইরে যেখানে তাদের এক জমি ছিল যাকে বলা হয় আবু সেখানে মানুষেরা এবং মুসলিমেরা একাকি জীবন কাটাতে লাগল দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস পার হয়ে যেতে লাগল ক্রাইশেরা কোনো রকম ছাড় দিল না এদিকে রসুল সাল্লাহ আলিহ্লাম ও তাঁর সাথীরা চরম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে লাগলেন গাছপালা ও বৃষ্টির পানির উপর ভরসা করে তারা বেঁচে ছিলেন তাদের অবস্থা এতটা করুণ ছিল যে বংশের কিছু পরিবার তাদের পরিস্থিতি দেখে। গোপনে তাদেরকে মাঝে মাঝে কিছু খাবার পাঠাতে লাগল বাস্তবে তাদের মনে সেই করুণা সৃষ্টি করেছিলেন আল্লাহ তালা এবং তাদের মাধ্যমে তিনি রসৌল সাল আলিউসাল্লাম ও তার সাথীদের বাঁচিয়ে রেখেছিলেন বলেন সেই সময় তাদের পেটে এত কম খাবার যুদ্ধ যে তারা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর বোঝা যেত না সেখানে মানুষ মলত্যাগ করেছে নাকি কোনো ভেড়া বা ছাগল এই চরম অভাবের মধ্যে দিয়ে রসুল সাল্লাম ও তার সাথীরা পার করে দিলেন এক দুই মাস নয় বরং দীর্ঘ দুই বছর এবং কোনো বর্ণনায় তিন বছর একবার ভেবে দেখুন কোন মানুষগুলো এমন প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন কোন অপরাধে তাদের ওপর এমন নির্যাতন করা হয়েছিল এবং যেই দীর্ঘ সময় ধরে তারা এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সময়টায় কি আল্লাহ তারা তাদের পাশে ছিলেন না তিনি কি এই দীর্ঘ সময় ধরে তাদের প্রার্থনাগুলো শোনেননি তবে কেন তিনি তার সবচেয়ে প্রিয় বান্দাকে ও তারই সাথীদের এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে দিলেন রসুলসল্লা কষ্টের অধ্যায় থেকে আমরা অগণিত শিক্ষা নিতে পারি প্রথমত আমরা এখানে দুনিয়ার জীবনের একটি বাস্তবতাকে উপলব্ধি করতে পারি দুনিয়ার জীবন এবং জান্নাতের জীবনের মধ্যে পার্থক্য হল দুনিয়ার জীবনে কষ্টের সময় আসবেই বাধা বিপত্তি আসবেই কষ্টের সময়গুলোতে আমাদের দায়িত্ব সাবর করা সেই কষ্টের সময়ের মধ্যেও আল্লাহ যেই নিয়ামত আমাদের দিয়েছেন সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর কাছে বাধা বিপত্তি থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করা সম্প্রতি আমাদের সমাজে আমরা নানা ধরনের প্রতিক্রতা শিকার হচ্ছি জীবনের বিভিন্ন কোনো সামাজিক সমস্যার সমাধান বের করে আনার চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন মুসলিম হিসেবে এটা একটি ইবাদতের কাজও বটে কেননা মুসলিম হাদিসে বর্ণিত রয়েছে রসুল সোল্ল আলিয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সীতার হাত দিয়ে প্রতিহত করবে যদি তা সম্ভব না হয় তবে মুখ দিয়ে প্রতিহত করবে তাও যদি করতে না পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে আর তা হচ্ছে অর্থাৎ অন্তর দিয়ে প্রতিহত করা হচ্ছে দুর্বলতম ইমান আমরা যখনই অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করব আমাদের মনে রাখতে হবে আমাদের পদক্ষেপ যে জিনিসটা একজন মুসলিমের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা আল্লাহর ভরসা করা যেমন ধরুন কেউ যদি তার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায় এবং সে যদি নিজে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকে তাহলে তা যথেষ্ট নয় আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আবার অন্যদিকে আমরা যদি পরিবর্তন আনার জন্যে আমাদের জান প্রাণ দিয়ে দেই কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে আমাদের নামাজ কাজা হয়ে যায় আমরা আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে ভুলে যাই তাহলেও সেই প্রচেষ্টা থেকে ভালো কিছু বেরিয়ে আসবে না একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব সে দিন এবং দুনিয়া দুটোকেই ব্যালেন্স করে চলবে ल्लर का आकुल प्रार्थना करते थी जदि दुस्सम हताश ना हुए তার কথা স্মরণ করে আমাদের দুনিয়াবি দায়িত্বগুলো পালন করি আমরা দেখব আমরা যেমন পরিণতি আশা করেছিলাম আল্লাহ তার চাইতেও সুন্দর সমাধান বের করে দিয়েছেন। আর যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়াবি পন্থায় আমাদের লক্ষ্য হাসিল করতে চাই তাহলে দেখা যাবে কোনোভাবে আমাদের লক্ষ্য হাসিল হয়ে গেলেও আমাদের জীবনে শান্তি নেই অন্যায়ের কোনো শেষ নেই রসৌল সাল্লা জীবনের সেই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে দীর্ঘ বছর ধরে তারা এমন প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছেন যা হয়তো যারা দুর্ভিক্ষের মধ্যে দিয়ে গিয়েছে তারাই কল্পনা করতে পারবে আপনার কি মনে হয় এই দীর্ঘ সময়ে এমন একটি রাতও কেটেছিল যখন রসৌল সাল্লাহ আলহিউসাল্লাম রাতের অন্ধকারে তার রবের কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেননি এমনকি একটির রাহাতও কেটেছিল যে তাঁর সাহাবেরা আল্লাহর কাছে মাথা নত করে এই নির্যাতন থেকে রেহাই চাননি দোয়া করার ব্যাপারে বলা হয় নির্যাতিত ব্যক্তির দোয়া কাছে সরাসরি পৌঁছে যায় এমন কি সে যদি আল্লাহ হয়ে থাকে তারপরেও অথচ দোয়া করছিল সৃষ্টি শ্রেষ্ঠ মানব ও তার সাথীরা এবং তারা এমন নির্যাতনের শিকার হয়েছিল যা কল্পনা করাও কঠিন তার পরেও তাঁদের পরিস্থিতির পরিবর্তন এসেছিল দীর্ঘ দুই বছর পর আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ হচ্ছেন আল্লাহ হাকিম তিনি যখন আমাদের পরীক্ষা করেন সেটা হচ্ছে আমাদের জন্য সবর করে তার ভালোবাসা লাভ করার সুযোগ আর তিনি যখন আমাদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন সেটা হচ্ছে আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে তার ভালোবাসা লাভ করার সুযোগ দিন শেষে আমরা যখন অতীতের দিকে ফিরে তাকাব তখন মনে হবে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ ছিল যে ঘটনাগুলো তখন অসহনীয় মনে হয়েছিল বর্তমানে এসে মনে হবে সে ঘটনাগুলো না ঘটলে আমাদের জীবনের গল্পটা যেন পরিপূর্ণ হতো না প্রকৃত বিশ্বাসীদের আল্লাহর ওপর ভরসা রাখা এবং মনে প্রাণে বিশ্বাস করা আমাদের জীবনে যা ঘটছে তার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে এবং আমরা যদি আল্লাহর সাহায্য চাই তাহলে অবশ্যই এ সব কিছুর শেষে ভালো কিছুই হবে জীবনের সেই অধ্যায়ে থেকে তৃতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি তা হল আল্লাহ কিভাবে আমাদের পদ দেখাবেন তা আমরা করতে পারি না। এই দীর্ঘ সময় ধরে কোরাইসেরা তাদের নিজেদের লোকদের এভাবে বঞ্চিত করে আসছে এটা দেখে অনেক অবিশ্বাসী কোরাইশেরাও এই বয়কট থামানোর জন্য আওয়াজ তুলতে লাগলো কিন্তু তার পরেও আবু জাহালদের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যেতে পারছিল না কিন্তু একদিন রসুলসাল্লাম আবু উত্তালেবের কাছে এসে বললেন আল্লাহ তাকে জানিয়েছেন কাবা শরীফের ভেতরে যেই কাগজটিতে এই বয়কট সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছিল যে কাগজটি কাবা শরীফের ভেতরে সুরক্ষিত থাকার কথা এবং কাবা শরীফ সব সময়ে তালা দিয়ে রাখার ফলে যে কাগজে কারো হাত দেওয়ার কোন সুযোগ ছিল না সেই কাগজটি নাকি আল্লাহর হুকুমে ঘুম পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র একটি অংশ ছাড়া যে অংশে লেখা ছিল তোমার নামে হে আল্লাহ। আবু তালেব তার ভাতিজের কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন আমি কোরাইশদের সাথে কথা বলতে পারি এবং আমার বক্তব্যের পুরোটাই নির্ভর করবে তোমার এই তথ্যের ওপর তুমি কি এই খবরের ব্যাপারে নিশ্চিত তার চাচাকে আশ্বাস দিলেন অতঃপর আবু তলেব কোরাইশদের খবর দিয়ে বললেন তিনি তাদের সাথে আলোচনায় যেতে চান কোরাইশের নেতারা খুশি হয়ে যায় তারা মনে করে আবু তলেব হয়তো তার ভাতেজাকে সমর্পণ করতে রাজি হয়ে গিয়েছে কিন্তু সামনে আসার পর তাদেরকে ঘটনা খুলে বললেন। তার ভাতিজা বলেছে তার রব তাকে জানিয়েছে যে তাদের সেই কাগজ ধ্বংস হয়ে গিয়েছে শুধুমাত্র একটি অংশ ছাড়া যে অংশে লেখা ছিল ইসমিকা লহ এই দাবি শুনে কোরাইশরা অবাক হয়ে যায় এমনটা হওয়ার তো প্রশ্নই আসে না আবু তালেব বলল যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের এই বয়কট আজ থেকেই বাতিল করবে অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তার ভাতিজার কথার উপর পুরোপুরি ভরসা করে ওরাইশদের কাছে প্রস্তাব দিলেন ওরাইশদের কাছে পুরো কথাটি এতটাই অসম্ভব মনে হয়েছিল যে তাদের আবু তালেবের প্রস্তাব মানতে কোনো সমস্যা ছিল না এবং অবশেষে কাবা ঘর খোলা হলো এবং সেই কাগজ বের করতে গিয়ে দেখা গেল রসুল সাল্লিউসাল্লামের কথা একশো ভাগ সঠিক তিনি যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক তেমনিভাবে ঘুমপ্রকা সেই কাগজটিকে খেয়ে ধ্বংস করে দিয়েছিল শুধুমাত্র বিস্মিকা এই অংশটি বাদে কোরাইশিরা তখন তাকে জাদুকর বলতে লাগল, কিন্তু তারা যে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল সেটা থেকে আর পিছিয়ে সরে আসার সুযোগ ছিল না বিশেষ করে যখন অনেক কোরাইশি অবিশ্বাসীরা ততদিনে এই বয়কটের বিপক্ষে চলে গিয়েছিল ভেবে দেখুন রসুলসাল আলিহিবসাল্লামের কাছে এই অলৌকিক বার্তা আসার আগ পর্যন্ত তাদের এই দুঃসময় থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা হয়তো তাদের চোখে পড়ছিল না আর কোন উপায় নেই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর ওপর তাওয়াকল করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তালার কাছে নিশ্চয়ই আছে আমরা যদি নির্যাতনের শিকার হই তিনি অবশ্যই আমাদের আক্ষেপগুলো শুনবেন এর প্রতিদান দিবেন হয় দুনিয়া এবং আখেরাতে নয়তো শুধুমাত্র আখেরাতে আমাদের বিশ্বাস রাখতে হবে ল কখনো অবিচার করেন না এবং আমরা যদি দুঃসময়ে ধৈর্য ধরে তাঁর প্রতি কৃতজ্ঞ হতে পারি তিনি আমাদের এমন ভালো সময় দান করবেন যা কখনোই ফুরিয়ে যাবে না